জাবির ইবন আব্দুল্লাহ রদিল্লাহ তাল্লন হতে বর্ণিত নবী সাল্লা আলাইসাল্লাম একটি বৃক্ষের উপর কিংবা একটি খেজুর বৃক্ষের কাণ্ডের উপর শুক্রবার খুদ্ দেওয়ার জন্য দাঁড়াতেন এমতাবস্থায় একজন আনসারী মহিলা অথবা একজন পুরুষ বলল হে আল্লাহ রসুল আপনার জন্য একটি মেম্বার বানিয়ে দেব নবী সাল্লাহু আলাই সাল্লাম বললেন তোমাদের ইচ্ছা হলে দিতে পারো অতপর তারা একটি কাঠের মেম্বার বানিয়ে দিলেন যখন শুক্রবার এলো নবী সাল্লাহ আল্লাম মেম্বারে বসলেন তখন কাণ্ডটি শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগল রবি সাল্লাহ সাল্লাম মেম্বার হতে নেমে এসে ওটাকে জড়িয়ে ধরলেন কিন্তু কাণ্ডটি শিশুর মতো আরও ফুপিয়া ফুপে কাঁদতে লাগল রাবি বলেন কাণ্ডটি এজন্য কাঁদছিল যেহেতু সে ক্ষুদাকালে জিকের শুনতে পেত